প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আবার সামনে উপস্থিত হয়েছি সহিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকবে সেটা হচ্ছে সুপারিশ সংক্রান্ত যে কেমন সুপারিশের মুখে আপেক্ষে হবে এবং সেই সময় যেরকম সুপারিশ করবেন আরু নবী রসুল এবং শহীদ এবং নেমিনরাও সুপারিশ করবেন তবে কে করবেন সেটা কারোর জানা জানা নেই বরং আল্লাহ ইসলাম যাকে সুপারিশ অনুমতি দিবেন তিনি করবেন এই সুপারিশ মানে হচ্ছে জান্নাতবেশের জন্য সুপারিশ এরকম ভাবে মানুষের মর্যাদা বৃদ্ধির সুপারিশ হম এই জাতীয় আপনার শাস্তিকে হালকা করে দেওয়ার সুপারিশ অথবা জাহান্ন থেকে বের করে দেওয়ার সুপারিশ এই সুপারিশ আপনার সেই দিনের দিবসের যে বিশিষ্ট আর কেউ করবে না সেই জাতীয় সুপারিশ হচ্ছে তিনটি সুপারিশ এক নম্বর হচ্ছে যেটা সর্ববৃহৎ সকাত বলা হয় যেটার কথা ইতিপূর্বে আমরা বলেছিলাম যে কেয়ামতের দিন যখন মানুষ আপনার একবারে ঘামাতে শুরু করবে সূর্য কাছে এসে যাবে সৃষ্টি হবে। তখন দ্রুত হিসাবের জন্য হ্যাঁ সুর এখন সাশ্রামের কাছে শেষ পর্যন্ত মানব জাতি আসবে তো সেটা হচ্ছে সফা তো অধমান সবচেয়ে বড় সুপারিশ সেটা একটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে জানলাতি প্রবেশের জন্য रसूलम आबूत शिव कमी मदे शि रुपारिशे श এবং সোয়াদা থাকবেন শহীদরা এবং সুপারিশ করবেন আল্লাহর অনুমতির ভিত্তিতে এই সুপারিশটা দুই ধরনের হতে পারে এক নম্বর হচ্ছে সুপারিশ যারা জাহান নামের तहिद पंथीर मध्य गुना जहांान नाम प्रवेश कर जहांर नाम बेर आना सुपारिशारिश गन्ते এবং যার ব্যাপারে অনুমতি দিন তার জন্যই করবেন আল্লাহ আমাদেরকে কেমন দিবসে হম যারা সুপারিশ করবেন তাদের সুপারিশ পাওয়ার হ্যাঁ তফিক দান করুন বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ সালামের সুপারিশ আমরা যেন এখন থেকেই আপনার সঠিক ইমান উপর অটল থেকে সুরের সুপারিশ পেতে পারি সেই ব্যবস্থা এখন থেকেই করে নিতে হবে আল্লাহ জন আমাদেরকে তা করার তোফিক দান করুন ওসলান